السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الرحيم الأحد الحمد لله سرد السمد الحمد لله ذذي لم يتخذ صاحبتا ولا ولد ولم يكن له كتواً أحد بسط الأرض على ماء الجمد رفع السماء بغير عمد قسم الرزق فلا ينسى من خلقه أحد هو الحج القيوب لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وفراجا منيرا عز الأمانة نسها الضمى كشف الضمى وجاهد في الله حق جهاده حتى أساب اليكين صلى الله عليه وعلى آله وآله أجمعين أما بعد فأعوذ بالله من السيطان الرجيم لله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصابحات أولئك هم خير ذليل وقال جمج جل إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كانت لَهُمْ جَنَّاتٌ فِي الْبَأُدْ نُزُلَةٌ وقال رسول الله صلى الله عليه وسلم أَلَا إِنَّ الْجَنَّةَ هَزَنٌ بِرُبُغَةٌ أَلَا إِنَّ الْمَعْرَ سَهَدٌ بِشَبْوَةٌ أو كما قال عليه السلام والسلام وقال شبيب البشر صلى الله عليه وسلم سياكي على أمة ثمان يكون همة أحده منه ضدنه وبينه حوام أو كما قال عليه السلام والسلام وقال سيد البشر صلى الله عليه وسلم سياكي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه مساجدهم عامرات في خراب من الهدى أو كما قال عليه السلام والسلام صدق الله العليك العظيم وصدق رسوله النبيه الكليف ونحن على ذلك من الشاكدين والشافرين الحفظ لله رب العالمين شرمانة صدر جزا وقوز بي طلما اترام وقوز في عبد المسلمان حيرا সেই পর্যন্ত লাউড ইন্দিকারের আওয়াজ পসতেছে পর্দার অন্তরালে মাধ্যমে একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দেওয়ার দরকার আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার অভিজ্ঞান করেন আলোচ্য বিষয় ছিল জীবন আল্লাহ বানাইতে দিতেন ছিল যে জীবন বানাবো তো কিরকম বানাবো এটাও যতটুকু সম্ভব ছিল আপনাদের সামনে কোরআন এর হাজি উপস্থাপন করা হয়েছে বাকি ছিল যে জীবন আল্লাহ আমাদের কিন্তু আরেকটা আলোচ্য বিষয় আপনাদের সামনামি চূড়া ধরতে চাই দোয়া করবেন আল্লাহ যেন স্তি কোরআন থেকে আপনাদের সামনে চিড়া ধরার মতো তী দান করে আর যে কথাগুলা বলব আল্লাহ কেন সবাই তীরের অন্তরের অন্তস্থলে এই কথাগুলাকে প্রাণ চড়া দেবে সারা দুনিয়া তুফান চলতেছে তুফান সারা দুনিয়ার মানুষ আজকে এই কথায় বিশ্বাসী যে মানুষের মান মর্যাদা মূল্যায়ন দুনিয়ার বস্তু ভিত্তি এজন্য কেউ তো জমির নেশায় পাগল পরিধি যতটুকু বাড়াইতেই হবে চাই হালালভাবে হোক চাই হারামভাবে হোক যার ভিতরে জমিনের নেশা ঢুকছে সে জমিনের পরিধি বাড়াইতেই যাবে কার খেতে হাতাইল আর লাইল হাতাল পর্যন্ত আমাদের দেশের বাসা সেইরা যেখানে নিতে হয় নিবে কিন্তু আমার জমিটির পরিধি বাড়াইতে হবে क्यों तो, तो, तो, तो, तो देखा जाए आधिपत्य आधिपत्य के विस्तार लाभ कर मायर मुख खाली करते हैं फिर तीन রক্তের বন্যা যদি বয়কে হয় তাই বোধ করে না কে কিম হবে কে বিধবা হবে কারটা তার কাছে কোনো বিষয় না কোনো নাই সেটাই আদিপত্য বিশ্বাস করতে তদ্রুপ যে ক্ষমতায় বিশ্বাসী সেটাই ক্ষমতা আমার অর্জন করতেই হবে এতে সব কিছু বিসর্জন দিতে হয় দিদি সামান্য দুনিয়ার পরিবর্তনে দুনিয়ার বিনিময়ে তিনকে সোনার পেড়ে রায়তার বিক্রি করবে দিন বিক্রি করে প্রত্যেক ব্যক্তি লক্ষ্য বস্তু প্যাচ হবে দিনের কোন কারওয়াই করবে না আমি আপনাদেরকে কালকের প্রশ্নের জবাব দেওয়ার আগে আরেকটা প্রশ্ন বুঝে যে মানুষের মূল্যায়ন আমাদের মূল্যায়ন আমাদের কদমতেন কোন জিনিসের বিনিময়ে কি সম্পদের বিনিময়ে না অর্থের বিনিময়ে না শক্তির বিনিময়ে না আধিপত্যের বিনিময়ে না ক্ষমতার বিনিময়ে করব সারা দুনিয়ার মানুষ মূল্যায়ন করুক আর যদি মূল্যায়ন না করে তো মূল্য তার নাই ঠিক না বুঝে আসে এই কথা বুঝে আসে আজকে বুঝে আসে না কেননা আজকে টাকা যার কাছে আছে সবাই তাকে আছে তাকে সবাই চালান দেখেন না আধিকত্য যার কাছে আছে সবাই তাকে সম্মান সম্পত্তির আম্বার যার কাছে আছে সবাই প্রতি করে এই জন্যে বিক্রি করতে কোন জিনিসের ভিত্তিতে আমাদের মূল্যে ভাইও কালকে আমি উপস্থাপন করছি আপনাদের সামনে নির্ধারণ করছেন ভাবে যে উচ্চ বংশের ভিত্তিতে আমাদের মূল্যায়ন হবে না কোরআনের ভিতরে চলি চলেন কোরআনের সমুদ্রে ডুবেন দুনিয়ার সবচেয়ে উত্তম জাতা মানুষের বিধি মূল্যার যাতে কোন হাতবের ভিত্তিতে না না। মর্যাদার ভিত্তিতে না বংশ মর্যাদা বা কোন সম্পর্কের ভিত্তিতে না আজকে সম্পর্কের জোয়ার লোক তুফান প্রত্যেক ব্যক্তি লড়াইত সম্পর্ক গড়ার জন্য কেউ চায় একত্রিশ সালে কেউ চায় মিনিস্টারের সাথে আল্লাহ নাই দুনিয়াতে সবচেয়ে দামি সম্পর্ক হল বাপ টাকার সম্পর্ক তার বাপ দেখা ঠিক না পুজুররা আছে সন্তান মা বাবার অংশ হয় অংশ বাপমার অংশ কিন্তু কার অংশ নবী অংশ হলে আমার কিতাবের কথা দেখতে বাধ্য হয়েছে যে নবীর গির্জা পাপ আছে না স্বাধীনতার সন্তান কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নেই আল্লাহ বলে মূল্যায়নের বস্তু থাকবে তো আমাদের কাছে দাম থাকবে মূল্যায়নের বস্তু থাকবে না আমাদের কাছে দাম কোনো বস্তুর ভিত্তিতে কাউকে মূল্যায়ন করেন না এই জন্য আপনারা চেয়ারম্যান বাজারের ইউনিয়নের লোক আপনাদেরকে বলতে কি আমাদের মূল্যায়ন দুনিয়ার কোনো বস্তুর ভিত্তিতে আল্লাহর কাছে না। আমাদের মূল্যায়ন আল্লাহ নির্ধারণ করছেন যে কোনো নুয়ার ইস্তালামের সন্তান আল্লাহর কাছে কোন দাম নেই কেননা মূল্যায়নের বস্তু নাই আল্লাহর কাছে কোনো দাম নেই কোন দাম আল্লাহর কাছে নাকি আমরা চাঁদারা মূল্যায়ন করি তার কাছে নাই হাত তুলো একচে বড় সম্পর্ক বাপমার পরে সম্পর্ক হলো ইব্রাহিম আলামের আপা খালি উল্লার আপা আল্লাহ তাকে কোন গান নেই অথচ ইব্রাহিম আল্লাহ হিসাবে আমাদের আমাদেরকে মুসলমান যার নকল কাছে কোন ডানাই কোন ডাকাই তারপরে আসেন কেন এটা বুঝানো ব্যতীত আমি কালকে যেটা বুঝাইতে চাইতেছিলাম ওইটা বুঝে আসলাম আজকে সবাই নিঃশয় ভক্তা যে কোন জিনিসের মাধ্যমে অর্থের বিনিময়ে মূল্যায়ন হয় সমাজে সম্পদের বিনিময়ে মূল্যায়ন হয় সমাজে আধিপত্যের মূল্যায়নে বিনিময় হয় মূল্যায়ন হয় শক্তি আর ক্ষমতার তিনি মনে হুল্লায় ভাই বিদায় আজকে সবই এই জিনিসগুলার পেছনে লড়াইত বলে তারপরে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক আর স্বামী স্ত্রী তার লেবাদ করতে হুন্দা লিবা চুল্লা কুমার তুম লিবা চুন স্বামী স্ত্রীর লেবাক স্ত্রী স্বামীর লেবাক একজনের অ অঙ্গ অপরজনের কাছে লুকাইত না লুকাইতে হতো লুকাইতে কিন্তু আল্লাহ বর্ণনা করতেছে শুনো শুনো শুনো যারা বল্লা আকানুক্রবীর স্ত্রীর ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা নিতেছে শোনো এই দুই নবীর পোশাক নবীর কোন অঙ্গ কাছে রুকায়িত না তাদের কোন অঙ্গ নবীর কাছে রুকায়িত না নবী তার চামিদা পূরণ করার জন্য তাদের কাছে যেতেন নোয়ালে ফুলের সন্তান হচ্ছে না ওই স্ত্রীর ঠিকাছে কোন দাব আল্লা কিন্তু পাশেই এক ব্যক্তির স্ত্রী যাচ্ছে বড় দাবি কেমন পর্যন্ত কেউ করবে না হ্যাঁ বাংলাদেশে করবে বাংলাদেশে করতেছে না গডফার বাবা গড মানে আল্লাহ বাবা আল্লাহর বাবা ফেরাউরের ইস্তির আল্লাহ নিজে বর্ণনা করছেন পুরান তারা বাহু ইংরে যে শুধু খুদাই দাবি করে আমি তোমাদের বড় খোদা বড় কিন্তু আল্লাহ আল্লাহ সুসংবাদ দিতেছেন যে তোমার জন্য জানাস টিকা মুক্তি দিচ্ছেন ওদানে জানা আর আল্লাহ তার জন্য জানায় দেখা যখন এই কথা বলবে তো আল্লাহ প্রতি উত্তরে বলতে শুনো দুনিয়ার সবচেয়ে বড় দাবি আর সবচেয়ে বড় ব্যক্তিত্বের সাথে তুমি ছিল দাবিল একসে বড় দাবি কেউ করে আখের আপে তোমাকে এরকম ব্যক্তিত্বের কাছে না ইলিপি তুমি তোমার শতীনদেরকে সালাম বলো তো আম্মা জনের আগে তো হুজু সোসান কাউকে করেন নাই তো আমার জনের মৃত্যু থাইনা যে না আমার সতীন আমা মারিয়া উখা মুসা বোন কুলসুম এমরাউন আসিয়া স্ত্রী আত্মীয় আমার জান্ন এইদিকে নবীর স্ত্রীর আল্লাহর কাছে কোন মূল্য নাই আর এই দিকে স্ত্রীর মূল্য আল্লাহর কাছে জান্নাত কানায় দিছেন ফেরাউন থেকে মৃত্যু দুনিয়ার সবচেয়ে বড় ব্যক্তিত্ব কিন্তু মুস্তাল ইসলামের খালা তো হয়েছিল আল্লাহর যাতে কোনো দাম নেই আমাকে আচ্ছা এগুলো সব বাদ দিলাম চা আবু তাহলে বুকে চড়ায় রাখে তেতাল্লিশ দশ বৎসর আরেক রেওয়ায় আছে চল্লিশ বৎসর এক রেবায়তে আছে সাত বৎসর বয়স থেকে নিয়ে দশম বৎসর পর্যন্ত আরে রেবায়ে আছে দশ বৎসর বয়স থেকে নিয়ে আর নব্বতের দশম বৎসর পর্যন্ত চল্লিশ বৎসর বুকে জড়ায় রাখবে কোন নদীকে হ্যাঁ এতটুকুই জানি মোহাম্মল আমরা আরেক দিবস আগে কিছুই জানি আজকে নবীর পরিচয়ই জানে না উন্মত্ত নদীর কি পরিচয় যদি জানতো তাহলে নবীর জন্য চান দেওয়ার সৌভাগ্য মনে করবো সৌভাগ্য কি মনে করতো সৌভাগ্যে নদীকে চিনে না নদীকে ওই নবী ওই নবী ওই নবী রসিদ রাখতেন। যে মৌ কিন্তু মান আহ তার অর্থ ঠিক কেননা আগমন প্রান্তে আল্লাহ বানাইছেন তো মানে আরো সে নিচে নিচে নিচে আগে আর দেখে আর খালকুন জামিন নতুন সৃষ্টি তোরা মানুষ দেখে সুন্দর বড় সুন্দর সৃষ্টি তো পুরা রূপের ভান্ডার থেকে আল্লাহ আজম আলহানা রূপ দিতেন আফা লোক আল রূপের যে ভান্ডার আছে আল্লাহর কাছে ওটাকে চারিবাগুলা এক বাঘ দিচ্ছেন জানিনা উল্লাহ একে দিয়া কি করবে কেন কি করবে নতুন সৃষ্টি তো বড় সুন্দর সৃষ্টি তো জানিনা উল্লাহ এক করবে বাচ্চা হয়েই দেখবেন বারবার উপরে টাকায় ডাইনে দামে বাচ্চা কম টাকায় এই জন্য আদমের ক্ষেত্র ছিল জন্ম নেওয়ার পরে উপরে তাকাবে বাচ্চা হওয়ার পরেই দেখবেন ডাইনে কমটা খালি চক্ষু চক্ষু যখন আজের নিচে অকিল আরসের ভিতরে লেখা আছে আমি ছাড়া আর কোন হিলা নাই কোনো আল্লাহ নাই মোহাম্মদ আমার আমার মানবে হুল জানাটা বিদী আমি আমার হিম্মে আমার জান্ আমাদের নদী হল ওই নদী সর্বপ্রথম চোখেটা দেখছেন তা আমাদের নবীর নাম সমস্ত নবীরা নিচে আসমানের নিচে নিচে ছিল কিন্তু মোহাম্মদ যা শুনাইতে তা সুনিয়া কুম্বত কে জানাইতে আমাদের নবী রেট না আমাদের নবীর সব দেখা ইসা আমাদেরকে জানাই মাত্র দেখতে মারাগে যায় দ্বিতীয় দেখতে তৃতীয় দেখতে চতুর্থ দেখতে পঞ্চম দেখতে ষষ্ঠ দেখতে সপ্তম দেখতে তো দেখতে দেখতে বলতে চতুর্থ আসমানে পাহাড় সব আকাশের উপরে একটা সমুদ্র আছে কুমু কুহু চামা বাইনা তামা যার গভীরতা আসমান জমিনের দূরত্ব যতটুকু ততটুকু হাঁটু পর্যন্ত পৌঁছে না। হাঁটু পর্যন্ত আসে নাই আছে অনু আলার মা আল্লাহর আড়স পানির উপরে ওই ফেরেস্তাদের কাজে দুইজনের দূরত্ব বলতে পঞ্চাশ হাজার বছরের দূরত্ব জিজ্ঞাসা জিয়ারসুল্লাহ আরকম বানাইছে আল্লাহ কি দিয়া বানাইছে তো বলতে দিন ইয়াকুতিন এক লাল টকটকে রুমি দিয়া আল্লাহ বানাইছে ইয়াকুত পাথর দিয়া বানাইতে আল্লাহ চতে চাহাঙ্গাম দেখতে লৌহ দেখতে কলম দেখতে প্রত্যেকটার কথা হাবিতে না রাখের নিচে যখন গেছে আরো সেখানে রাস প্রাসাদ জিবির জিজ্ঞাসা করতে জিমান ঠাজা একটা কাক তো জিবির মজা তুলে বলতে সাত দিন পড়াই যুবকের তো দুয়ারের কাছে যখন আসবে। তোমর হুতাল আনুকে বসছে তোমার দেখি নাই তোমি আল্লাহ চোখের পানি ছেড়া বসেছে আরেক রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনার উপরে আমি আত্মমর্যাদাটা পারি আমার ঘরটা একটু দেখিয়ে আসতেন একটু দেখিয়েই আসতেন আর সে উঠতেছে তো মানে মানে ভাবছে জুতা আল্লাহ জমিনে বলছে পাপলা আনা আলাই তিন জুতা পবিত্র জায়গায় চলে আসবেন এখানে জুতা ওইখানে গিয়ে এমন না ফটো ভিতরে জুতা নিয়ে চলে না তো ভাবছে বলার আগে খুলা ফেলি উপর থেকে আওয়াজ আছে তাহলে আপনার নেই জুতা না কেন শুনবো না ওইখানে তো দুটা খোলার কথা বলা হয়েছে আমি আপনার উদ্দেশ্যের পিছনে দৌড়াইসালিবানো আমি আপনার তারাশে ফিরি ফাইনাল মুসল মু যে বড় সুবর্ণ সুযোগ এখনই আমার কাছে চাওয়া যায় সব উঠেন তাকে নদীকে কিনে না নবীকে জানে না নবীকে কোন নবীর উন্মত যদি উম্ম জানত তাহলে নবীর জন্য চান দ্বিতীয় দিনত না চান দেওয়া সমান মনে হতো উপর একটা শূন্য ছাড়া একটা সুন্নত ছাড়া আর চান দেওয়া কি মনে হতো সমান মনে হতো সমান উন্মতি চুম্বী গুম আগ্লা বলতে তুমি উন্মুখ করি আনন্দ নদী রিম আপনি রকমের করি আমি নদী রিমা ইউ হা উমা বৈদল করিম রসি এসে রাখি নদীকে শান্তি শান্তনা হাজি হই আমার আমি বলবো রহমতি রহমতি রহমতি আমার নিরানব্বই রহমত গচ্ছিত রাখা আছে আপনার জন্য। আপনি রহমতের চাদর চড়াই নেন আশ্রয় দিতে কেতন বক্ত কিন্তু মৃত্যুর জয় হল পেলেন দেখার জন্য মনে হয় যেমেনের শোভা পায় না কোন হাত তুলবে মেরে ভাইও আপনার আমার কূল্যায় কোন সম্পর্কে না কোন শক্তাওয়াল আসলো মুসলমান আজকে তোমার ভিতরে জানা আসে নাই যদি জানা আসতো আর তুমি যদি জানতো যে জান্নাতে তুমি কিভাবে চাবে চিকা দিতে দু তোমাদের আপনাদের রুহা কি কুম তোমাদের বাই দু দশ গুনে গুণান্বিত হয়ে যাবে সাকা সাই খাই লম্বা হবে লম্বা রূপ ইউসি रूपारूप अल्लाह कोई तो मेरा अल्लाम के रेखा पत्ता आईडिया ফল কাঁদতে গেয়া খবর নেই আমাদের নদী মহান ছিল না এই জন্য আমরা যেন আইসর বলছেন করুন তোমরা ইউসুফের খুব আলোচনা করছে ও আল্লাহ নদী যেন যে আমার মাহবুবকে দেখছে কত কটা তারা সবাই কন্টন কাটায় নদীর কদমের এই ইস্যুকে দেখে হাত কাটতে আর কি বলবে মহাশাল এখনকারী এটা তো সরমানে তো ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় মানুষই সুন্দর বিশাল না বিশাল আজকে সারা দুনিয়া টেকনোলজির উপরে চলতেছে টেকনোলজি ঠিক না হয় কিচ্ছু হবে না কিন্তু আরেকটা আল্লাহ সেই দিন সিংয় দিলেন ওই দিন আল্লাহ বলবে আল্লা বলতে পারি আসমানার জমিনা যার ভিতরে আসে তা কোনো উঠবে ফের সুন্দর নাম ওই আল্লাহ হুকুম দিয়া সুন্দর মেরে ভাই মেরে ভাই কোথার থেকে জানি কোথায় ফেলা বেলা ওই মহানুপ সব জান্নের কথা বলতেছিলাম মেমোরি গান বোঝায় আরে যুবক শুনো শোনো একদিন তোমার ক্যাল লা এরকম আওয়াজ পিবে সৌসা দাউ গে স্থানের আওয়াজ ইটা না পিত সমুদ্র মাছ গুলা বাকি হয়ে আছে চলে আসতো জীবান পাহাড় গুলা ঝুমতে থাকতো ঝুমতে পাহাড় গুলা ঝুমতে থাকতো ঝুমা তো শুনতে থাকতো সবটা দাউদ তোমাকে দাউদালের আওয়াজ নেওয়া হবে অর্জন করো মূল্যায়নের বস্তুদের আওয়াজ দাউদ আল ইসলামের আওয়াজ মিলাদুল ইসা ইসালামের মতো বয়স তেত্রিশ বছরের আফলাফ দিয়া সবাই দিলকে সেট করা হবে দিলে সেট করা হবে আমরা আমাদের মহিলারা হইল লেডি আমরা হইলাম জেন্টস আমাদের মহিলারা লেডি হ্যাঁ মহিলা না আমরাও কি না পুরুষ না আল্লা পুরুষ বলতে ওদেরকে বাধা হয় নাই আর কেন্দ্রিক বানানোর রাস্তায় শুনিয়ার কোনো বস্তু তাদের সামনে বাধা ছিল না এরা হলো পুরুষ এরা হল এদেরকে আল্লাহ পুরুষ বলতে ওই সমস্ত পুরুষের একশো পুরুষের যৌব শক্তি জোরদ থাকবে না তো দাড়ি নেই জানাতে দাঁড়ি নেই জান্নাতে দাঁড়িয়ে থাকবে একজন আজও আমার নামের দাঁড়িয়ে থাকবে না আমি উনি বাবা বাবার পরিচয় হিসাবে ওনার দাড়ি থাকবে আর কারো দাঁড়িয়ে কৌ মে আবে সত্যি বলা ছিল সাড়ে পাঁচ লম্বা একলা উন আর যার কামা এক লাউনাল কাশিস গাছগুলা কে ওরকম উঠেন গাছগুলা কে কইনা কাইনা উঠায় ধ্বংস করতো না ধ্বংস করা জাতি ছিল এগ্রিকালচার গত দুই বছর আগে আমি কাজ দিচ্ছি এগ্রিকালচার বুঝেন চাষবাস কৃষি কাজ কৃষিকাজ খেতে বাড়ি ছিল তারপরে ছিল টেকনোলজি ওয়ালা কৌবে মূল্যায়ন দেখতে ওই বস্তুর ভিতরে আল্লাহ ওদের করে ধ্বংস করছে সবচেয়ে বড় ইম্পোর্ট এক্সপোর্ট ছিল সব ইম্পোর্ট আর এক্সপোর্ট চলতেছে না ইম্পোর্ট করে ঠিক না আবার আপনারা মাফান থেকে এক্সপোর্ট করে ঠিক না আর এক্সপোর্ট ব্যবসা ছিল এটার ভিতরে তারা সফলতা দেখতে মূল্যায়ন দেখে ক্ষমতা শক্তির ভিতরে কোন মূল্যায়ন না। আমাদের মূল্যায়ন আল্লাহ ক্ষমতার নাই মশা একটা আগে পাওয়া যায় যাতে আল্লাহ চারশো বছর বয়স দিলে অথচ সমস্ত মশা বাহত্তর ঘণ্টা বাঁচে কত ঘন্টা বাহাত্তর ঘন্টা পরে যায় কিন্তু নমরুদের নাকে যে মশা আল্লাহ ছিলেন ওই মশাকে আল্লাহ চারশো বছর পর দিতে কতক রাজত্ব না। যদি খোদার বাস্তে কোনো সরকারি ফেরেস্টা থাকেন অপব্যাখ্যা করবেন না আমি কোন রাজনীতি বুঝাইতে চাইতেছি না আটশো রাজত্ব মশা জুতার আগে চারশো মশার পরে চারশো যাতে নির্ধারিত ছিল জুতার সাথে জুতা দিয়ে পিটাইত তো মশা ঠান্ডা কাটল পিটানো বা আবার কাটা শুরু করবে যখন চারশো বছর পুরা হইতে তো যে নির্ধারিত ছিল সে বলতে দিদি বাল বাচ্চা আর তুই থাকবি না থাকবে বাস না বাঁচবে সাথে কোন ক্ষমতার পরে কোন মূল্যায়ন কারণে থাকলে নগরুদের থাকতের থাকতো সেরাউন সারা কুনিয়া আল্লাহ চারজনকে রাজু করেছিলেন চারজন তার ভিতরে একজন নমর সারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাজু করেছিলেন না শক্তির ভিত্তিতে না সম্পর্কের ভিত্তিতে না কংশমর্যাদার ভিত্তিতে হাজিনা বলতে সমস্ত পুত্রকে আমি ছায়না দেখছি মা অসের চেয়ে কোনশ আমি আর দুনিয়া কে পাই নাই কিন্তু ওই বংশের আবু ওই বংশের আবু ওই বংশের আবু ওই বংশের অথচ বেলালের কাম আল্লাহ কত জানেন জানেন আমি তো বলি বেলাল যেখানে আছে ওইখানে যেতে পারে বেলাল গালা ছিল না এই রমজানের আগে আমি পঁয়ত্রিশ কিলোমিটার দূরে পাহাড়ের উপরে নাম শুনলাম মুসলমান ভাই ওই বেলাল মূল্যায়নের বস্তু যখন বেলাল অর্জন করছে তো উঠছে ওইখানে কেউ উঠতে পারে না রং কালা রং কালা ইসুপিয়া কোথায় বংশমর্যাদিত দাস কৃতদাসের নিচে আমাদের সমাজে কোন স্তোরাতে সুইপারের চেয়ে হলো ক্রীতদাস ঠিক না বংশমর্যাদা নাই কোন রং নাই কোন ঢ নাই কিন্তু যেখানে মূল্যায়নের বস্তু থাকার কারণে হচ্ছে জিজ্ঞাসা করতেছে মান কান আত্মা খাস খাস কাছি আমার আগে কে লাম আঘাত কাউকে চোখে দেখি না চলে তো জিবিরাজার নাম মুরগি দিতে বলতেছে না বলিস তো বাপ আমার আগে কে চলে কাউকে তো দেখি না পায়ের শব্দ শুনতে কে চলে কে চলে আমার আগে জিজ্ঞাসা করতেছে জিমি বেতাম হাসলে জিজ্ঞাসা করতে আপনাকে হাসিয়া তুমি হাসতে তো মানে আমি আমার সামনে কে জিমি বেতাম আসে গিয়া বলতেছে আপেল আপনার গোলাম বেলাল আপনার গোলাম বেলাল অথচ ওই সময় আবু বক্তি রবি মুসলমান উমর রবিহারানু মুসলমান উসমান রবিহারানু মুসলমান আলী রবি মুসলমান কিন্তু এই চার খনিফার ভিতরে কেউ পারে ইসলামকে কিন্তু আসমানে চলে যাবে আসমানে দেয়া জান্নের গুরু মেনে চলে যাবে আমাকে ফাঁকি দিতে পারবেন না আমি আপনার সাথে সাথে আছি ভাই বেলারের থেকে দুনিয়ার কিচ্ছু ছিল না ছিল মূল্যায়নের বছর ইতিহাসের পাশায় কেউ দেখাইতে পারবে না কোন সাহাবিজানকে পদতমি জানা তো শুনাই বেড়াল দেখি আসেন তারপরে আসেন সমস্ত সাহাবায় বছর যে নিজ নিজ খবর থেকে উঠবে নিজের কবর ব্যতীত এক ইঞ্চি আগের ঠিকা উঠার কেউ ক্ষমতা না শুধু একমাত্র বেলাল যে তার কবর থেকে উঠবে না শুধু নিচের থেকে উঠবে কবর কোথায় কোথায় সিরিয়ার রাজধানী হল জামেশ থেকে দূর হল সাড়ে তিন হাজার কিন্তু হুঁতে সম্ভব বেলাল ইয়া পুরো তা কাজানি বেলাল কয় দিন আমার পায়ের নিচের দিকে হলে বেলালের জন্য বাধা হবে না বেলা অবস্থা কবর থেকে উঠবে না হলে তো তাদের পায়ের নিচে থেকে উঠবে বাইও আমি বুঝেই থেকে আপনারা ভাবতে চান আমরা টাকা বাস করি না আমরা তো ধোলা একটা জীব তার একটা থানা তারও পাশে এক বাজার এলাকা নদীর পাড়ে আমরা বাস করি আমাদের পাশে এই হল বঙ্গোপসাগর এই জায়গায় আমরা বাস করি খোঁধার প্রথম যদি মূল্যায়নের বস্তু আমি অর্জন করতে পারি আর জিন্দিগি যদি আমি বানাইতে পারি তাহলে কোন জিনিস আমার রাস্তায় বাধা হবে না এখানে কেউ আমাকে দলিত দেখাইতে পারবে না যে হুজুর স্তামের পরে হুজুর সাল কোন কোনো কে তার দর্শনের জন্য দরখাস্ত করছেন কোন ইতিহাসে নেই কোন কিতাবের নেই একমাত্র ঘুমে দেখতে উঠেই মোদিনায় রানা করছে মোদিনায় চলে আসছে মোদিনায় মস্তিতে নবীতে ঢুকতে সালাম করতে চোখের পানি ছড়ায় আজান শোনায় দলাল বলতে আমার কমনা নাই আমার ভিতরে সাহস নাই আমি হুজুরের জামানার আগান শোনাব আমি সহ্য করতে পারবো না থাকবে। মোহাম্মদ আমি আশ্বাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো আর যে জায়গায় হইতে আমি দেখতাম ওই জায়গা যখন শূন্য দেখবো আমি বেলাল সইতে পারবো না তোমাদের পক্ষে মাপ চাই তোমরা আমাকে আগ্রহের জন্য বোঝ না সবাই হাসান হুসাইনের কাছে চলে গেছে বলতে হা হা এইখানে গেলে আগা শোনা বলতে সবাইকে আমি টাইম সবার সামনে আমি না যারা চোরা সবার সামনে আমি ক্ষমা চায়া কিন্তু তোমাদের দুজনের কাছ থেকে আমি ক্ষমা খেতে পারবো না হুজুস্ত নিজেই গেমরা আমার টুকরা একদিন দুইজন বলতে যে হুজ হাসতাম কে দুই বাইক আসতে গতি মানে আপনি উত্তম না আমরা উত্তম কে উত্তম আল্লা সবাই আপনার কন্টমা দিতে ছটখায় আয়োজন হুদ সরম পাহ উত্তম মনে হয় না সে হাসবো কেন সুরস্তাম্বলতে তোমরাই বলো কে উত্তম তাহলে আমরা দুবে আমার আর আপনার আম্বা আমার আম্বা যার চিনেন চিনেন তোমার আমাদের মেয়েরা রঙের আমাদের মেয়েরা চাইলাই রঙিন হতে পারো বিচারির রঙে কিন্তু তোমার কাম এতটুকু হবে তোমার দাম এতটুকু হবে এতটুকু যেরকম ব্যবহারিত টিসুর দাম হয় এরকম তোমার দাম টু কি মতো তোমার দাম হবে টিসুর মতো আর পা রঙ্গিত হইলে তোমার দাম এরকম হবে তোমার দাম হ ভাবতে না তোমার কি দাম হবে ওই নারী নারীর যখন থেকে আবদ্ধ করবে আল্লাহ জানাতে পাঠাবে দুটা সকল চর্মগত কটা চর্মগত নিজের সাজাইতে খুব ভালোবাসে কালা একবারে কালা হোক না কেন তারপর খারাপ হোক না কেন চুপড়ি হোক না কেন ওটার একটু সাজাইতে ভালোবাসে মেয়ে লোকের দুটো জন্মগত স্বভাব গড় সাজাইতে ভালোবাসে আর নিজেরে পাঁচশো বছর আগে আল্লাহ যে তোকে সব পূরণ করতে পারস না শুন শুন শুন আজকে আমি তোর সব পূরণ করবো পাঁচশো বছর আগে জ্ঞান তোর জানকে আমিও সাজাইছি তোর যদি মনো পূজো না হয় আজকে তুই যে সাজা কিন্তু শুন শুন দুনিয়ায় সবকিছু উপস্থিত করবে তুই সাজাইতে থাক তোর ঘর বলে শুধু ঘর সাজাবো আল্লাহ বলে না না না না সাজা বলবে আল্লাহ কতটুক সাজাবো ولا على فور العين 100000 درهم فور و 3000 الله اكبر فورين خلال اه اه اكثر صنافات شباب كان مبالك اكثر ببين الصبيات هذه خور العين <سؤال> السمندر الرسول বলেন لو وجد على خبر بأكبر مما صار حسبا যদি যুতমরাদের সাত সমুদ্রের সব লবণাক্ত পানি মিঠা রূপান্তরই করে سبحان الله لو كسفت ثاقب لغاظ ذو الشم যদি पांव ফুলায় দেয় তাহলে সূর্যের আরো তিরোদিকে দিনলুপ্ত হয় سبحان الله کمر খুঁযত মুশ এই পর্যন্ত আমার চেহারা আল্লাহ কাপুর দিয়া ইয়া কাপুরতে যাবে একসময় খুব সুন্দর একটা আলো বাতিল হবে জান্নাতি দেখবে এক হুড় তার দাঁতের আলো থেকে সুখির মতো আলো বাদিল আল্লাহর বন্ধু হয় আরেকটা আলো উঠবে আলোকিত হয়ে তারপরে দেখবে এক আলো সান সমগ্র চন্দ্রিত করা আলো দিয়েছে আমি কি এত বেশি সুন্দরই নই যদি রঙে বঞ্চিত হইতে পারি দেখো দিমি টুকর আর বলতে আমার দাদারে ছিলেন নানা রে ছিলেন হাসতেছে তোমার নানা গিয়ে আমার নানা সরকার দলা আল্লাহ যখন বোধে তোমাদের আপনার আমি দাদা আগামারী বাচ্চা সবই চন্দ্র রোজ ইতিহাস বলার এক বাচ্চা মার দূরে কথা ছিল আমি আমার সন্তানকে শিখাই আমি তো মাঝে মাঝে বলি চোদ্দটা বৎসর আল্লাহ আমাদেরকে সন্তানকে শিখার মতো শিখাইতে না। আমি একদিকে সাত আট বছর আগে থাইল্যান্ডে গেছিলাম বড় ছেলে বাপের জানাজা পড়াইতে ছিল পড়ানোর আগে আমাদের দেশেও তো কিছু কথা বলে বাপ জোড়া দেনা পানা থাকে আমাদের থেকে নিয়ে তাদের বাসায় বলতেছিল আর যখন জানা যা ছিল আমি বললাম যে কোনো সন্দেহ কেননা বাপের চেয়ে বড় কনিকার টুকরা সন্তানের কাছে কিছু নাই না উচিত ছিল তার বিরুদ্ধে কিছু বলা কিন্তু সন্তান তার বিরুদ্ধে না বলে চাইলা তুমি আমার কলিটার টুকচর নিয়ে যেত তুমি আমার চোখের মনি নিয়ে যেত আমার মাথা কাজ নিয়ে আছো সত্য আমি তোমাকে স্বীকার পড়াবে নিঃসন্দেহে ওই পাপের জানাজার এই পড়ার সাথে সাথেই মামাজ হ্যাঁ তু যে শিশু খুলেছিল মা খুলে দেখ মা চোখের পানি কড়ানো দেখলে বাচ্চারা ঠান্ডা যায় বাচ্চা মা যখন কানবে না তো বাচ্চাও কান্না শুরু করে ঠিক না কত বাচ্চা তো বুঝে না তুই মা কেন কাজে তো বাচ্চা বলতেছে আম্মা আম্মা আমা কাজ কেন তো বলতে জামানার আসবেনের কবি আমাদের কানে আসবে এই জন্য তোকে ঘুরা আসতে পারবে কিনা জিজ্ঞাসা আমাদের নদী কবে ফিরে আসবে ওই বেলাল একই আমার প্রচুর দরখাস্ত বেলাল আসনে আমাদের কোন তা আমি তো বলে আর কথা বলবে উঠবে আল্লাহ রসুদ হতে বেলাল বেলাল উঠবে আসাম এই বর্জ্য আল্লাহ কেউ কে দেখে মাঠে যাবে সময় থেকে হিসাব আর কিতাব চাবে কিন্তু আর কিতাব চাবে না হালনা বেড়ালকে বলবে যাও তো আদাল শোনা যাও হাদিসে আছে হারা দুনিয়র মানুষ কেমতের মাঠে যাবে হোপাটন উড়াতেন দাঁড়ায় আগাম দিবে আল্লাহ সহ সমগ্র কেমন পাখি ওই আলার সঙ্গে আনা হবে হস্তমের পোড়া সেটা চোরা জানাতে যাবে ক্ষুগা থাকবে এই থাকবে কিন্তু হাবিতে আছে হুজু কাম বলতে আমাদের মাঠে ঘোষণা করবে যদি কোথায় মেরে ভাই মেরে ভাই মেরে ভাইও দু কোন বস্তুর বৃষ্টি পে কারো মূল্যায়ন আল্লাহ কথা সমুদ্র মানুষের মূল্যায়ন আল্লাহ কথা দুই জিনিসের ভিত্তিতে যার কাছে থাকবে তাকেই আল্লাহ মূল্যায়ন করতে আছে তো বেলারের মূল্য আছে ওইখানে চাচার কাছে নাই তো চাচার কোনো মূল্য নাই কোন মূল্য নাই বেলারের কাছে আছে মূল্য আছে চাচার কাছে নাই কোন মূল্য নাই এবং গজালি একটা চিত্তা লেখে খুব সুন্দর উঠা উঠি করলে কিন্তু আমিও বন্ধ করে জানে গুরারা জমিদার যখন বাকি হতো তো ওই রাস্তায় প্রজাদের চলা নিশ্চিত ছিল প্রথা আগে যেতে পারতো না জমিদারে মামলা জমিদার জমিদারের পুত্রী জুতা স্যান্ডেল হাঁটে তো যতটুক কাদা মাটিতে না হাতে একচে বেশি পিছনে তার পাঞ্জাবিতে লাগে না হ্যাঁ বুঝেন আপনারা হাঁটতেছে জমিদারের পুত্রের পুত্র আর পুত্রে গরিব দেখলে না গরিব দেখলে ঠিক না আমাদের সমাজে এখন আছে এটা সচরাচর হয় গরিব মানুষ আপনি লঞ্চ থেকে যারা কেবিনে আছে কেবিনে উপরে গেট আছে ঠিক না আপনার দিব না যদি দেখে গরিব মানুষ কাপড় চোপড়া উঠতে দিবো না ঠিক না আর যারা উপরে আছে গলা না ঠিক না আছে তাহলে আপনার দুজনের একটা কাকা আছে আল্লাহ ওই সমস্ত লোকদেরকে হ্যাঁ কথায় কথা সেই জন্য বলতেছি গরিব তুমি গরিব না তোমার ধনী কেউ নাই পোকারা আমি তুমি তোর কি আল্লা আল্লাহ আল্লাহ বলতে আমি তোমাদেরকে তোমাদের মতো ঠাট বাটওয়ালা দেরকে আমি জমি নেই জন্য চলতে দিতাম না তোমার গুসনের বাড়ি আর ডমন্ডির বাড়ি আর তোমার পানি পরি পরি পরিদার পরি আর তোমার এত ঘাট বাদ এই করিব না যদি না থাকতো তো আল্লাহর রাসূলfopen হয় বলে যদি করিব না থাকতো লাউলাল কুকারা যদি করিব না থাকতো তো আল্লাহ সবাইকে সমুলে ধ্বংস করে দিত যদি গরিবকে খারাপ দিতে চায় আল্লাহ সবাইকে পাবে আহুর গোস্তরা পায় পাওয়া না ছিল এখান দিয়ে যুবক তরফা বেরা গেছে মহিলা চিৎকার দিয়ে জমা এসেছে আমাকে আমার গায়ে কাঁদা ভরাইছে আর আমার স্বামীকে হত্যা করতে জমিদার নিজে চলে আসছে তো জমিদার জিজ্ঞাসা করতে কিসের প্রেমের খেলা ওর প্রেমিকার গায়ে আমার কাদা রাখতে ও সইতে পারে না আমাকে খাপা দিতে আমার তো কেউ ভালোবাসে সেও সইতে পারে নাই সে প্রতিশোধ নতেন আর মূল্যায়নের বস্তু অর্জন করতেন আল্লাহ বেলালকে কোথাও জোর করতে থাকবে যার কাছে থাকুক না কেন আল্লাহ পরিমাণ না মনে হয় বানাবে জাহান্না জাহান্ন হিন্দন বানাবে নামাজ বোঝার পর আমি এক জায়গায় গেছি ডাকাতে মসজিদে গেছি যারা বাস করে সকালে সিকিউরিটি বুঝেন গাছ নাই এই জন্য নিরাপত্তার অভাব এই জন্য মসজিদে ফজরে আসে যত চাল্লা করছেন তারা তাই দেখাল না ঠিক না বোকারি মন্দিরের ব্যবহার আসন্দ আর ফচন্দামাজ করলো শীত আসেন না আসরের সময় ফেরেস তাদের শীত পরিবর্তন হয় ফজরের সময় শীত বোঝায় একদল ফেরেসটা আসে ফজরে চলে আসে আর একদল ফেরা ফজরে আসে আসরে চলে ছিলাম তখনও দেখছি নামাজ পড়তে একটা উদাহরণ দিলে বুঝবেন ঠিক না আপনি আইসেন চেয়ারম্যান বাজার আর দেখছেন রাস্তায় বেয়ার করল আপনি এখান থেকে যে বিল তিন চার ঘন্টা করে আসেন আর ছেলেও আপনাকে আবার বন্ধুদের সাথে দুই তিন ঘন্টা ছিল না আবার যখন আপনি ফিরে আসছেন তখন দেখতেছেন ওইখানেই বসা আপনি কি বলবেন যাওয়ার সময় দেখলাম আবার সময় দেখলাম না যখন যাইতেছি তখন ওদের দিন আমাজ করতেছে আল্লাহ সাজু তোমরা সাতটি থাকো পুরো সময়টা নামাজ দেখাল আর তোমরা সাতটি থাকো জান্নাত দিয়া দিলাম এই জন্যই বলতে না যে আমরা ফকির দেখে দেখতে পারলাম না অরান্না কুন হতে গরিবদেরকে খানা খাওয়াই না একটি যখন পারে না তো খানা আর প্রত্যেকে খাওয়া হবে ঠিক না গরিব দেখতে পারতাম না পাল্লাত গরিব দেখলে মেরে দোস্তেরে ভাই বস্তু প্রত্যেক মানুষের মূল্যায়নের বস্তু দুটা আর জিন্দিগি বানানোর আসবাব ও দুটা আসবাব বোঝেন যা যারা জিন্দিগি বনবেন জীবন যেটা গতকালকে বলা হলো ওরকম আল্লাহ সালাম ওয়ালা জীবন আল্লাহ সালামের মালা পড়া জন্মের ভিতরে ঢুকাবে আর জন্মের ভিতরে ঢুকা ঢুকো কেন আনুক আমার ন্যামতকে ভোগ করতে থাকো ময় যা তোমাদের মনে চায় যা তোমাদের চোখে লাগে ওরকম জীবন কাটাইতে থাকো কোন জীবনের উপযোগী বানানের আসবাবি ছেড়ে দেব দশটা হয়ে বানানের আসবাব দুইটা আর মূল্যায়নের বস্তু দুটা এই জন্য আল্লাহ বলতে শুনো শোনো আমি বলি একজন মানুষও যদি ওই জিনিস তার ভিতরে থাকে মূল্যায়নের দুই বস্তু থাকে একজন ব্যক্তির ভিতরে আর জিন্দিগি বানানের ওই দুই বস্তু দ্বারাই জিন্দেগি বানায় আনিছে একজন আছে দুনিয়া বলে হলো সমুদ্র সৈকত গুলা রাত্র দিন হয় দিন রাত্র হয় দিন রাত্র রাত্র দিন কাউকে পাবেন না সব ঘুমাই দেখে সৈকতে সব সৈকতে আমরা গাছ করতেছিলাম পরিবেশ দেখলাম হায় হায় জমিনটা এখন উল্টে যাওয়াই উত্তর কিন্তু বাবলা উল্টা বেত উল্টা বে থেকে দুই হাজার যখন আমি বেলজিয়ামে সবচেয়ে যুবক আর এই সমস্ত ছেলেদেরকে পাওয়া তো দূরের সরকার টাচ করার জন্য পাগল টাচ করা ছুইব মেটার জন্য পাগল কিন্তু আপনি হাজারো যুবক পাবেন আপনাকে তাদের সৌন্দর্য আমি বর্ণনা করতে পারবো গোলাপ পর্যন্ত তাদের সৌন্দর্যের সামনে বেলজিয়ামের আরব যুবক্রাম এত সুন্দর আমি তো ঢুকবে তো ঢুকবে কিছুই না চার সম্প্রদায় যদি না থাকতো বলছিলাম কিন্তু এটা বলতে পারি না চার সম্প্রদায় যদি না থাকত আল্লাহ বলছেন আমি আসমানকে লোহার বানায় দিতামকে তামার বানায় দিতাম সমস্ত মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করে দিতাম আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা তুমিনা বলছ টেলিভিশন দেখতে দেখতে ওই গ্রামে থাকবে সারা দিন রাত আল্লাহ মাফ ছায়া চোখের পানি চড়াই ওই আল্লাহ রা যদি না থাকতো মাসা ইসা রুটা বা আমি বাবলা যে এই যুবকরা থাকতে কি করে জল উঠতে হবে বড়া জিনিসে বাধা নাই কিন্তু আল্লার বয়ের নিচে কে গুটে আনে আনফল দুধের শিশু যদি না থাকতো আল্লাহ আমার উত্তাপ চতুষ্ট প্রাণী যদি না থাকত এই চার সম্প্রদায় যদি না থাকতো আল্লাহ আমাদেরকে ধ্বংস করা দুই বস্তু হল আসবাব মূল্যায়নের আসবাব একটা হইল একটা হইল আমার করে লইমার এটা হলো عمل ইজাজনী আল্লাহ বলসে শোনো শোনো ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল কারিয়্যা ঈমান আর আমল অর্জন করে জমিনে থাকতে থাকো জমিনের পিছে তোমার কেউ উৎপন্ন হওয়ার কাছে আর কেউ নাই কেউ নাই কেউ নাই যখন তুমি জমিন ছাড়বে তো তুমি আর সে নাল্লা নুজুরা বলছে টুকুরা বলে কি নুসুল লা লিসিন বনি নামা অবতরক জানা জন্নাতুল ফিরদাউসের নাম দে কেননা জন্নাতুল ফিরদাউস এর নাম দে রাসূল বলতে ইদা তাল সাফাত আল জন্নাতুল ফিরদাউস যদি আল্লাহর কাছে চাও তো জন্নাতুল ফিরদাউস চাও কেন ফা ইননা ওয়াসাল নামবো যায় তৈরাম আড়সের উপরে নামবো জানতে জান্নাতে আজান আল্লাহ চাল জিনিস নিজের হাতে আর বাকি সমস্ত জিনিস হুকুম দিয়া বানাইবেলা আদান দিয়া দিয়ে আজম আল নিজের হাতে বানাইবে কলম দিয় দিয়ে কদম কলম কে আল্লাহ নিজের হাতে বানাই ও চন্ন কাজনিয়া চন্ন কেম চল্লাহ নিজের হাতে বানাই আল্লাহ আমার ঘরে ঠিকানা দিল আমার ঘরে ঠিকানা দিল আবার বলতে আল্লাহ আপনার উঠা উঠি না করি কথা শেষ শেষ দোয়া মা ফেলের শেষ দিন কি বলেন আপনারা যদি না করেন তো বন্ধ করে নেই কিছু উঠা উঠি করতেছে উঠা করবেন না মাত্র অল্প কিছুক্ষণ সময় বসেন আমি কি জানায় চলে মানায় চাবে না একটা কথা মনে হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার বছর কত পঁচাশি হাজার বছর কয়টা উপাধি ছিল জানেন সাত আসমানেতো ষষ্ঠ আসমানে ডাকা হইতো খাচেন সপ্তম আসমানেতো আজাদি অপিল ব্যাপারে তার ছেলে ডিগ্রি বালা কেউ নাই আমাদের তীরের রিমোট কন্ট্রোল তার হাতে হাতে বাইরের তীব্র আর একটা প্রয়োজন দেখায় উঠে আমি চোখের পানি যদি ধরলো আর পুরো কথা যদি গিলে লাগলো আর আল্লাহবা তো আল্লাহবা কবুল করার জন্য একদিন হলে সন্তান কাঁদতে ছিলেন কাঁদতে কথা মনে উঠলো না আজকে তো ইউরোপিয়া ইউরোপিয়ার নাম আজকে কেন খাবেন তো বলতে জানো না আমার কান্না পিসের জন্য জানা সত্য আমাকে পাঠাইতে আসবেন কেন খাবেন বলেন না আমার উন্মতের জন্য টানতেছি বলে আমি সুসংবাদ নিয়ে আসছি যদি আপনার উন্মত মৃত্যুর এক বছর পূর্বে মাফ চায় তাহলে এক বছর এক বছর তুমি জানো না শিবির মাসে এক বছর হয় তিনশো সাত দিনে এক বছর একটা সপ্তাহ যদি এক সপ্তাহ আগেও মাপ যায় তাই চোখের পানি চড়ান বন্ধ করেন না উসবু সবা চিবরি পুসবু সপ্তাহ সব দিনে এক সপ্তাহ হয় আমার চক্রের কারণে না উন্নত যদি মৃত্যুর দিন আগে তবা করে তাইলেও তবু চোখের পানি বন্ধ করে নেবো আর ভাই চব্বিশ ঘন্টা আমার চব্বিশ ঘন্টা আগু মনে হয় না পঞ্চমী আছে অন্য টোকা কাবলা আইনি ওগারোহের তোমার আপনার কুম্ভ চুরি রু আসার পূর্ব তবা করে তাইল মা আমাদের কাছে আছে আমাদের ছয়তান বলছে সরকারের হাবি শুনবে সরকারের হাবি সর্বি বানাইল না আর মূল্যায়নের বস্তু অর্জন করল না আল্লাহি কামাল আবুল আচ্ছা আমি তাকে নিয়ে ওরকম খেলতে থাকি যেরকম বাচ্চা ফুটবল নিয়ে আমি তার ওরকম খেলতে থাকি যেরকম বাচ্চা তিনি খেলে ফুটবল নিয়ে খেলতে থাকে আল আবু বিহি কামাল বাচ্চা যেরকম ফুটবল নিয়ে খেলে আমি এরকম ইমান আর আমল ঠিকই অল্প বস্তু ইমান নিয়ে দুনিয়াতে থাকবে আমল নিয়ে দুনিয়াতে থাকবে তোমার চেয়ে উত্তম আমার সাথে এক কেউ তোমার যে প্রিয়া দিবে আর ওই জানাতে যে ঢুকবে দরজা আছে আজকে মানুষ ক্ষমতার কি করে ইমান বেচ ক্ষমতা করতে চায় আপনাকে আপনাকে আমাকে জাননাতে দেওয়ার করে ল্কের কাবীরা নিয়ে যে রাজত্বের মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার কতাল সত্তর হাজার আজকে সারা দুনিয়ার অ্যাকেম্বিলির মেম্বার মিলা সত্তর হাজার নাই ন্যাশনাল এবং প্রদেশিক অ্যাকেম্বিলি মিলা সারা দুনিয়ার সত্তর হাজার জান্নাটের সবচেয়ে ছোট প্লট কত তুই জানেন প্লটিনের প্লট প্লটিনের পরিস সবচেয়ে ছোট যে চা ওইটা হল এই জমিনের দশ গুন বড় কাকে দিবে সবচেয়ে ছোট চাকে দিবে সবচেয়ে ছোট যে দুনিয়া থেকে নিয়ে আসবে তাতে আমরা দুনিয়ার দশ দূর বড় জানা দিব তোরা উহা তা যার মাটি হবে না উহা আল আমরা ডালবো মুক্তা দ্বারা দুই তালার ভিতরে দূরত্ব আসমান জমি দূরত্ব যতটুকু এতটুকু দুই তালার ভিতরে দূরত্ব হবে রসুল আল্লাহ আমরা বসবো জন্য আর শুবোর জন্য আল্লাহ রসুল থাকলেই তুমি যখন একদিকে যাবে আজকে তোমার কারণে এটা নীচা হইতে থাকবে ঢাকা শহরে গেছেন আর খাটের দিকে যাবে আর খাট নিচা হইতে থাকবে যখন বসবে তখন আবহাওয়া উৎসাহ হয়ে যাবে উচ্চা হয়ে যাবে উচ্চা এক বৈঠকে সত্তর হাজার প্লেট খাবে সত্তর হাজার প্লেট এক বৈঠকে বলছিলাম খাবে আর প্লেট সহ খাবে প্লেট সহের প্লেট কোন ক্রিম খালি আজ ক্রিম পায় না কোন খায় খাইতে খাইতে করে কোন খায় ঠিক না আজ ক্রিমটা কোন ডাব্বার মধ্যে থাকে ঠিক না চানের প্লেট গুলো আল্লাহ কোনো খায়া ফেলবে আবার ইয়াওয়ালি আল্লাহ ফুল আল্লাহর বন্ধু খাওনা আল্লাহর বন্ধু খাওনা সত্য পোশাক তৈরি করবে দুনিয়াতে পুরুষের জন্য সোনা আরাম চান্নাতে থেকে এই পর্যন্ত আল্লাহ দেখাবে পুরুষ সত্তরটা কাপড় পরবে ওয়ান কোনোদিন করবে না গাছের থেকে প্রসাদ বাহির হবে আর করবে আরো তাকে ফেলাই দিবে কালকে আবার নতুন জানলা পরামর্শে নেওয়া যাবে দুনিয়ার থেকে দশ গুণ বড় ইমান জানলা বানানের আসবাব ইমান আসবাব ইমান আমার কি ইমান আস আমার ইমান আস ইমান আস হবে করতে হবে তারা আসে না ইমান না সত্য কথা বলতেছি সন্ত ইমা নাম অর্জন লস করা যাচ্ছে যে জে জে দর জন্য লড়াই করতে হবে আল্লাহর কাছে যাবে আল্লাহর লাইতো হবে এইজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ুতিল ঈমান আল্লাহ ঈমান ওই ব্যক্তিকে দেন না ইন্নামায় যার যে না যাবে তাকে আল্লাহ ঈমান দিবেন না যে ভালো না তাকে আরিদের ঠিক দুশ্মনকে আল্লাহ বেশি দিবে বেশি দিবে এই জন্য কোরআানে আছে যদি তোমাদের সেইমাল ঘর ভয় না থাকতো তাহলে আমি কাপের দেখে এক কি সোনার দিতাম আর একটা যেন এটা দিয়া বাড়িঘর বানায় থাকে কেননা আমরা অল্প কয়েকদিন মজা উড়াও সাইনাক্ত মজুরি মন তোমরা সবাই আসামির কাজপুরায় দাঁড়াইতে হবে তোমাদের সবাই ঠিকানা চাহান্না হবে অল্প কয়েকদিন মজা উড়াও অল্প কয়েকদিন এই জন্য সাহাবাহাম ইমান আমলের পিছনে দৌড়াইছেন ইমান আল্লাহ লজ্জা লাগে কোন মনেরকে ইমানদারকে অনু যায় ঋতিক দিতে আল্লাহ লজ্জা লাগে এই জন্য আল্লাহ তারা অতি ঋতিক তাকে দিবে জানানা অনুযায়ী মেরে ভাইও মেরে আদি তো গোলা যাবে না সময় খাবার করবে না কিরকম আল্লাহ তাদেরকে দুনিয়া দিতেন তুমি আল্লাহ তাদেরকে দিচ্ছেন জন্মের দিন ওইখানে আগুনের কুন্ড নিবে গেছে না যেটা চোদ্দশো বৎসর পর্যন্ত ছিল পারস্যের রাজত্ব চোদ্দশো বৎসরের পাণ্ডার ও চোদ্দশো রাজত্বের পরিধি হই এগারোশ বছর কত ভাণ্ডার দুই কুশাল বড় সুপার পাওয়ারের ভাণ্ডার মদিনা নিয়ে আসছে যখন মোদিনা আজ হাই হ্যাঁ ভাই ঈদিন আজকে ঈদের দিন আল্লাহ আবু বা আমাদের সব পিং করার পরে আসছে আমাদেরকে আল্লাহ কৃষ্টি আমাদের করে দর্শক করে সবাই বলতেছে আমি লক্ষ্মী নীল আর কি আপনি কাদের আরও মাদিন আজকে ঈদের দিন আল্লা কষ্টের পরে আমার উপরে আসবে দেখতেছি আর বব্দু বল আদাওয়া আমি আর ভিতরে দুশ্মনি দেখতেছি দুশ্মনি এক করা তুমি বাইরে মেয়েরা ফেলায় মূল্যায়নের ইমান আর আমার পিছনে পাঠিয়ে লাগাবে আর নিশায় যে পড়বে আমি তার বানা দিব আমি আমার ঠিক না ছিনেন আল্লাহ করে বাংলাদেশে হকনানি পীর যারা আছে ঠিক না আমাদের দেশে হ্যাঁ ভালো খায় না অন্য অন্য মানুষ বালা খায় হ্যাঁ ভালো খায় সত্য কথা সত্য মানেন তো হ্যাঁ মানুষ না গাঁতের প্রথম ফল গরুর প্রথম দুধ ঠিক না ভালো ভালো খাওয়ার নিয়োগেরা ঠিক না হ্যাঁ কিল্লিরা করেন কি দেখছেন এর মধ্যে আল্লাহ বলে না না এই জন্য বন্ধা তোমাকে আমি এক উদ্দেশ্যের জন্য সেটা হলো জীবন বানায় আসবে তুমি আমার মূল্যায়নের বস্তুকে অর্জন করে নিয়ে আসবে ফলা তালা খেলাধুলায় তুমি মত না অসান্তুকা ফালা কালাপ তোমার রীতি আমি বন্টন করা তুমি ক্লান্ত হও না একটা আয়াত আছে জিবরির কোনো আহ কোন সন্তান আল্লাহকে নারাজ করা اقسم الله على ربه الله تبارك ذي القدر قسم ذي القدر قسم وفي سماواتكم امات وادون فرب السماوات والارض بتقول كذب الله ذو القدر ذي الذعاش الذكر 15 জানিয়া তো করতে আমি আসমানে আমি বানায় আখরা তো তুমি তোমার নিশা বানাও মান অর্জন করা আর উপরে উঠার জন্য তুমি নিশা বানায় তোমার দুনিয়া আমি বানাবো তোমার আখরা তো আমি বানাবো এরকম বানাবো এরকম বানাবো যে দুনিয়াতে আমি তোমাকে আর দুনিয়া যখন আমি খালামের মালা গলায় পড়ায় বানাই এর জন্য চ্যান হবে ইমান এমনি আসবে না হ্যাঁ যদি ইমান এমনি আসবো যে ইমানের জন্য চোখের পানি জড়াবে তাকে দিবে এই জন্যই কোরআনে বলা কুরায় পাড়াতে আদলে হলো ইমান আপনাদেরকে বুঝ দিয়ে থাকে আমার কথার উপরে তাহলে সবাই তাকে প্রতিশ্রুতি দিব যে আপনি দুনিয়ার থেকে মুখ ফিরায়ুন মুখ ফিরায় আমি আসমানে আমি তুমি তোমার করা। আর খাবরের উপরে উঠার জন্য তুমি নিশা বানায় তোমার দুনিয়া আমি বানাবো তোমার আখড়া আমি বানাবো এরকম বানাবো এরকম বানাবো যে দুনিয়াতে আমি তোমাকে বলবো দুনিয়াকে তুমি আমার কাছে যতদিন থাকবে আর তুমি যখন ছাড়বে আমার চান্না তুমি না আমি এর জন্য চ্যান্না দেখতে হবে ইমান এমনি আসবে না হমান এমনি না খেলা এই কথা বলতেন আদলে ইমান কি যদি আমার কথা দুসা থাকে এই মাতার থেকে ওই মাতার উপরে মুখ ফির আপনারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবো যে তাকে জীবন যতটুকু আসে যা আমি কিমান আমল জন্য যদি চোখের পানি আমার ঝরলো তবা যদি আমি করলাম এর জন্য যদি তবা করলাম বন্দা যখন রক্তি মাফ চা খালি করছে আলমা ও আমার রক্তি তা আলবি আগনা লাভু রক্তা আমার বন্দা জানলো তার একজন প্রভু আছে মাফ করে আপনারা বলবেন আমাদের সংসারের ব্যর্থতা ছেলে সন্তানের ব্যর্থতা কাজকর্মের ব্যর্থতা চাকলি বাকরির ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের ব্যর্থতা দোকান পাটের ব্যর্থতা সমাজের ব্যস্ততা আত্মীয় স্বজনের ব্যস্ত একজন ঘোষণা করে আয় এই ব্যক্তির আশাও শেষ বয়স ও শেষ কালিমা চার কোনো কেন কি ফায়দা কাজ এটা এক ঘোষণা করে অসুবিধা নেই কিন্তু এখন যদি খরচা টাকা করলাম আর প্রতিটা কর্ত আর আজের থেকে যদি নিজেকে কাঁচে না দিলাম আমি ইমান আমল অর্জন করে আল্লাহর কাছে যাবো যেতেটার জন্য যদি চোখের পানি আমার ছড়ল যদি আমি করলাম এর জন্য যদি তবা করলাম কি করার জন্য এজন্য জন্য আবি আছে বন্ধা যখন গুড়া করে আর রপ্তি মাফ চাঙ্গালি আল্লাহ ও আমার রক্তি যদিও সত্তর বা আমার কথা শেষ একটা হাদি শুনায় শেষ করে আজকে আপনারা বলবেন সমাজের ব্যর্থতা আত্মীয় স্বজনের ব্যস্ততা আমরা একে পারবো না এই জন্য মৃত্যু যখন কোনো বাড়িতে মৃত্যু হয় তো চারজনকে ব্যস্ত আসে কয়জন কয়জন একজন ফেরোষণা করে ঘোষণা করে কিংকথা আজাল অনকথা আমার এই ব্যক্তির বয়স ও শেষ আশাও শেষ মৃত্যুর পর তো কোন আশা থাকে না দ্বিতীয় ফেরেস্তা বলে এই ব্যক্তি নিজেকে ব্যস্ত বলতো সব ব্যস্তেগান ইস্তেগান এই ব্যক্তির ব্যস্ততা শেষ আর কেউ এর নামে বাড়ির বাহির থেকে আওয়াজ দিবে না কেউ এর নাম্বারে আর ফোন করবে না কেউ এর নাম উচ্চারণ করার আহ্বান করবে না বলবে তাহলে এস্তেগার বাকিয়াল এই ব্যক্তির সমস্ত জাতি সামনে রয়েছে সামনে প্রশ্ন উত্তর সামনে ক্রামতের মাঠ সামনে বিধান সামনে পিতাব কিতাব সামনে উলসেরার সামনে জন্নাসার জাহান্নদের সামনে মূল্যায়নের অর্জন করতে পারছে হয়তো সম্পত্তির পিছনে দৌড়াইতে ছিল কাট্টা নেওয়া যায় কোনখানে নকর চলি বানানো যায় কোনখানে তো আঙ্গুর দিলে কিন্তু পাওয়া যায় জমিনের পিছনে দৌড়াইতে অথবা সংকটের পিছনে দৌড়াইছে অথবা মানের পিছনে দৌড়াইছে অথবা আধিপত্য সমতার পিছনে আর শক্তির পিছনে দৌড়াইছে অথবা দুনিয়ার মানুষের কাছে ইজ্জ পাওয়ার পিছনে দৌড়াইছে জালাস বা জাহাজ আসিল সব হাত ছাড়া বাকি আসিল এর সাথে আছে খায়রা যদি ভালো হয় বা কয়েনা তো ভালো প্রতিদান পাবে কিন্তু যদি খারাপ হয় বা সব তাহলে খারাপ প্রতিদান থেকে তাকে আঙ্গিনা না। আঙ্গিনা আঙ্গিনা বোঝেন বাড়ির দলটা আঙ্গিনা আমাদের দলটা বাড়ির দলকে অনেক কবরা ঘুরাই দেনি চাইতে আর আইতে দেখা হয় না না হয় বাবার খবর দাদার খবর প্রতিদিন সকাল বিকাল দেখতেছি বাবা কি অবস্থা আছে আমি জানি না আমার উপরে কি অতিবাহিত হইতেছে আব্বাকে খবর দেওয়া যায় না আমার সাথে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ চৌতে পারে চতুর্থ ফেরস্টা বলে আবুহু মিবেন হালাল যে গুড়িয়েছে কক্ষণ করবে তো হালাল করবে হাল পায় না তোর না খায়াল হয়েছে হারামের দিকে কোনোদিন পাওয়া নিজেকে ব্যর্থ করে দিতে আর কি মন আমল যেটা মূল্যায়নের বস্তু ওটাকে অর্জন করার পিছনে যে নিজেকে ব্যর্থ আসবে আমার কাছে তার সুসংবাদ সুসংবাদ সুসংবাদ সুসংবাদ চার খের বাড়িতে আপনি তবাক তবু আল্লাহ ভালোবাসেন অতীতের কোন আল্লাহ বাফ করে আল্লাহ করল্লাহ বন্ধাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সবচেয়ে বেশি এত ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসেন কারণে কিন্তু কালকে শুনেছিলাম জমিন ক্যালনা কুটি উত্তর দেয় সবাই ক্যাল্লা কুটি উত্তর দেয় না জন্য আল্লাহ হাতিকে হাবুই কাকি লাইল তারপরে সপ্তাক তো রাত্রের গুণা যদি সকালে মানুষের কাছে খুলে নেই তো রাস্তা করে চুটা মারবো রাস্তা এরকম গুণা নাই নাই এরকম মাঠে আমাদের নদীকে জানতে হলে তো গেমতের মাঠে উন্মতের তরজে দুষ্ক্রুটি যেটা কেউ না জানে আল্লাহ বলবে বন্ধু আমি তো তোমার উন্মতের দুশ্রুতি তোমাকেও জানতে দিব না আমি কম তার ভিতরে নিবো যেটা তোমার উন্মতের দুস্ত্রুটি আমি ছাড়া কেউ জানে শুধু রাত্রে দুই হাত প্রসারিত করে রাখা হত্যাহার যারা দিনে না করতে তারা তেন রাত্রে অন্য চায় না অয়ব শুধু যদা হু যারা না ফুরমানি করতে তারা তিনের জন্য তো হাবিকে পুরিতে আবরি আবরি আবরি ও আমার কান্দা মনারা দানা যাই তো হোমিন যে আমার থেকে বিমুখ হয় আপনি ইলাহি বন্ধু কোথায় চললি কোথায় কোথায় চললি হালুয়া যাত্রা আজুয়া ডামনি কাউকে যে আমার শিকার তোকে বেশি দিতে কোথায় চললছে। আমি তোরে চা উজু চা কার আমি তোরে যাই তুই শুনো আবাস নিচানুবি আমি যাই নাই তুই চিয়া পড়ো আবা তু খানুবি আমি তোরে না যেটা দিয়ে তুই শাসনে আমি তুকে হাত দিয়ে যে কবি ধর আমি শুধু আমি তুকে পা তুই অজ্ঞ ছিলি না সমান আল্লা তোকে শিক্ষা কে দিল আমার কোনটা বকিলা তুই নিশ্চয় না সমান আগ্রাহা তোর ধ্বনি কে বলাই কে বলাই না আমি যত দূরে থাকি না কেন আমি হাত ছানি দিয়া বুকে জয় তেনবাহ তোয়ার সবাই কি বলেন আরে যদি সবাই আওয়াজ হইত তাহলে আরো বড় আওয়াজ হইতে না তবা করতে তৈর তেন চাল চাক করতে করতে আল্লাহ হাত ছড়িয়ে দিয়া পোকৃত সময়ও নাই আমার কাছে বাসাও নাই জানা আছে এখন সময় নেই আপনাদের কাছে ঘুম তো অচেতন ঠিক না বাচ্চা তো বাচ্চা তাহলে অচেতন হইয়া তো সাতটা শিশুর বুকের উপর করে আমি আল্লাহ পুত্রের কাছে সরাই কর্ম ছবি ব্যক্তি যখন হালাল কর্মের জন্য সকালে বানিয়ে হয় বিকালে যখন বাড়িতে ফিরে লাম্বা ইয়াদ ফুলা লাংবন যখন ঘরে পাওয়া যায় তো তার আর আজকের থেকে পাক্ষা নিয়োগ করি সেই দোয়া করব আর তবুও করবো আর এর জন্য পাক্কা নিয়ত করব আর এর জন্য আজকের দিকে কোথায় আবানো যায় কোথায় গেলে দুই জিনিস অর্জন করা যায় ওই রাত্রার সন্ধানে আয়ু উনি পেতেন ওনার চেয়ে বড় কোন এই জন্য আরবের আরবরা কোন সমস্যায় পড়লে মরুভূমিতে বা ঠান্ডে যখন উঁচু যাবেন রাত্রে চলে যাবে যে আব্বাসের দিকে হাত উঠায় বলবে আল্লাহ এই সমস্যায় সঠিক সমাধান তুমি আমাকে বুঝে আছো এখনো প্রভাব আরো উচিত আমি চাওয়া। আমি বৃদ্ধ হয়ে গেছি আমার কাছে তো কিছু নাই এখন আর কি বাকি আছে ঠিক না আবু হরালের কোন বৃদ্ধ যদি রান্না উঠল আর চোখের পানি ছড়াইলো ঠিক না হাত কাজ করে না চকু কাজ করে না কান কাজ করে না পাও কাজ করে না সব বিলিং করে বেঁচে দুনিয়ার পিছনে দরবার থেকে এখন স্ত্রীও দেখতে পারে না বাচ্চারা দেখতে পারে না কোন দরবারে গরিবদের মূল্যায়ন ঠিক না সব দরবার থেকে বিচারিত হাত ধরলাম তুই বলেন তার হাত উঠারিতে দেরি আল্লাহ ওই গিরিব্দকে এরকম নিষ্পাপ করেন যেরকম মা আসতে তাকে জন্ম দিল এই জন্য বলেন আমার সাথে ওই মুহূর্তে আল্লাহ ঘোষণা করেন ব্যাপার আমি তো গুণা মামতে রাখি তোবা আজকের থেকে পাক্কা নিয়ে আজকের থেকে হিম্ম করবো নিজ করবো আর জিন্দিগি বানানের বস্তু অর্জন ব্যতীত আমাদেরকে তো এই দোয়া আল্লাহর কাছে করব। কি বলেন করবেন তো ছিল আপনাদের কমিটির পক্ষ থেকে আমার কথা না এটা ওনাদের কথা আমার কথা তো শেষ ছেলেরা আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে আনটুকু পারেন্ডের জন্য যে যতটুকু পারে বা ছেলেরা যাবে আপনারা দেয়া দিলেন এরপরে ইনশাল্লাহ দেওয়া হবে দোয়ার পরে আমরা সবাই চলে গেল এর ভিতরে কেউ উৎসাহী করবো না এখনই ছেলেরা আপনাদের কাছে যাবে সামনে আসো যাওয়ার নেই হাতে নেই তারা কি সহযোগিতা করেন দেখেন মেহবানিটা দেখেন প্রত্যেকে যে সমস্ত বাইরে দিব আল্লাহকে রাজি খুশি করার দিব দেখা হ্যাঁ সব দেখেন দেখা দেখতে দেখেন কোনটা বঞ্চিত হবা বাড়ি কম করে বেশি যেমন আছে আমরা সব থেকে ইনশাল্লাহ হিমত ভাই বাড়ি তোমার বঞ্চিত রাত্রি আজকে জুমার রাত্রি ভদ্রের রাত্রি অষ্টান্ত গুরুত্বপূর্ণ রাত্রি মহারাত্র রাত্রি আমাদের জন্য আল্লাহ বলে আমাদের জন্য দোয়া করবেন মুসারফি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহকে আমাদেরকে কল্যাণ করে নেন যে সমস্ত কথাগুলি আল্লাহ আল্লাহ